আয়ুশার আদিলাহতু আল্লাহতে বণিত তিনি বলেন যে তিনি আসমা রদিল্লাহ তু আল থেকে গলার এক ছড়া হার ধার হিসেবে এনেছিলেন এরপর তা হারিয়া যায় রসিল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার কয়েকজন সাহাবিকে তা খোঁজ করে বের করার জন্য পাঠালেন এমন সময় সালাতের ওয়াক্ত হয়ে গেলে তারা বিনা উজুতে সালাত আদায় করলেন এরপর যখন রসিল উল্লাহ সাল্লাহ আল্লাহ সালাম এর খেদমতে হাজির হয়ে অভিযোগ করলেন তখন তায়াম মোমের আয়াত অবতীর্ণ হল উসায়দ উবন হুজার রদিল্লাহ আল্লাহ বলেন হে আইসার রদিল্লাহ তু আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুন কারণ যখনই আপনার উপর কোনো অসুবিধা আসে তখনই আল্লাহ তালার তরফ থেকে তা আপনার জন্য বিপদ মুক্তির ও উম্মতের জন্য বারাকাতের কারণ হয়ে দাঁড়ায়